মাইমুনা বিন্তু হারিস রদিল তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমার বিছানা নবী সাল্লু আলসালাম এর মুসল্লার বরাবর ছিল আর আমি আমার বিছানায় থাকা অবস্থায় কোনো কোনো সময় তার কাপড় আমার গায়ের উপর এসে পড়ত